আবু হুরাইরা হ্রদিয়াল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ কিন্তু কেয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার পূর্বে তবে তাদের কিতাব দেয়া হয়েছে আমাদের পূর্বে এবং আমাদের তা দেয়া হয়েছে তাদের পরে অতপর এই দিন শুক্রবার নির্ধারণ সম্বন্ধে তাদের মধ্যে মতানৈক্য হয়েছে আল্লাহ আমাদের এই শুক্রবার সম্পর্কে হৃদায়ত দান করেছেন পরের দিন শনিবার ইয়াহুদীদের এবং তারপরের দিন রোববার নাসারাদের অতপর কিছুক্ষণ নীরব থাকলেন